আনা সিবনু মালিক রদিয়াল্লাহ আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন উসফান হতে প্রত্যাবর্তনের সময় আমরুন নবী সাল্লাহ আল্লামের সাথে ছিলাম আর আল্লাহ রসুল সাল্লাহাম তার সাউরের উপর আরোহী ছিলেন তিনি সাফিয়া বিনতে ওয়াই রদি আলাহ আল্লাহকে তার পেছনে সাওয়ারের উপর বসিয়েছিলেন এ সময় উট পিছলিয়ে গেল এবং তারা উভয় ছিটকে পড়েন এ দেখে আবু তল্লা রদি আল্লাহ তু দ্রুত এসে বললেন হে আল্লাহ রসুল আল্লাহ তাল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আগে মহিলার খোঁজ নাও আবুতওয়াল্লাহ রাজিল্লাহ তালু তখন একটা কাপড়ে নিজ মুখমণ্ডল ঢেকে তার নিকট আসলেন এবং সে কাপড়টা দিয়ে তাকে ঢেকে দিলেন অতপর তাদের দুজনের জন্য সওয়ারিকে ঠিক করলেন তারা উভয় আরোহণ করলেন আর আমরা সবাই আল্লাহ রসুল সাল্লাহ আল্লামের চারপাশে বেষ্টন করে চললাম যখন আমরা মদিনার নিকটবর্তী হলাম তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এ দুয়া পড়লেন আমরা প্রত্যাবর্তনকারী আমরা তবাকারি আমরা ইবাদত করি আমরা আমাদের প্রতিপালকের প্রশংসা আর মদিনা প্রবেশ করা পর্যন্ত তিনি এ দোয়া পড়তে থাকলেন